ইলাহিন আহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া نستাগফিরু ওয়া נאমনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নুসনি আলাইহি খায়রা কুল্লহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইয়ুদ্লিল ফালা হাদিয়ালাহ ওয়া আশহাদু আল্লা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 فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن طأويل يقول عزم قائل ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم عن جندب بن عبد الله البجلي رضي الله تعالى عنه قال ان عن رسول الله صلى الله عليه قال اقرا وما انت عليه قلوبكم فاذا اختلفتم فقوموا عن عمي بشوাইব الله تعالى عنه قال الذي تنازع فيه السحابة في القدر عند حجة عيش رضي الله تعالى عنها فخرج منه مغاضبا أخرجه الإمام أحمد في مسنده عن أبي هريت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استتعتم মহান রাবুলি জত জাল মিহিরবাণী করে এই শীতের বিকেলে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজরিস একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ হব্বুল আল আমিনের সুক্রিয়ায় আলহামদুলিল্লাহ আপনারা জানেন অবশ্য আমরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম সেটি ছিল মজমাল ড নাসের আল আকরুলিখা আহলি সুন জামাতের আকিদার যেই মূলনীতিগুলো ছিল সেগুলো আমরা ব্যাখ্যা করে আসছিলাম এর অনেক অংশ বাকি আছে এখনো আজকে আমরা আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনি যার বিষয়গুলো আমরা যেহেতু গুরুত্ব দিয়ে আলোচনা করছি এবং আলোচনা হচ্ছে আরো হবে ইনশাআল্লাহ তালাম বাকি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি শেয়ার করবো এই জন্য যে বিষয়টি মূলত সত্যিকার অর্থে আমাদের আইতে থাকা দরকার এবং জানা থাকা দরকার সেটি হচ্ছে আলিখেলাফ ও যে মত পার্থক্য মতবিরোধ ইসলামী শরিয়তের এই মৌলিক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এই বিষয়টি এই জন্য আমরা লক্ষ্য করে আসছি বা দেখে আসছি যেটা সেটা হল এই কিছু সংখ্যক লোক দু একটা মাস সম্পর্কে জেনেই তিনি আসলে অন্যদেরকে তফদিল তফসিক মানে অন্যদেরকে বিভ্রান্ত বন্ধস্ত ফে ফাজের কাফের পর্যন্ত বলা দিচ্ছে মানে শরীয়তের কিছু কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে লাফ রয়েছে মতবিরোধ রয়েছে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে যথেষ্ট মানে জানার বা যথেষ্ট জ্ঞান রাখার বিষয় রয়েছে শুধুমাত্র সামান্য জ্ঞানের উপর নির্ভর করে এই বিষয়গুলো নিয়ে মানে কেউ যদি মানে সিদ্ধান্তে পৌঁছে যান অথবা কেউ যদি অন্যের উপর আঘাত করেন তাহলে কিন্তু তিনি সত্যি কারথে ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না এই জন্য এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কিছু কথা আলোচনা করব কারণ আপনারা জানেন যে ইসলামী শরিয়তের উৎস কিন্তু একই ওয়াহির মাধ্যমেই মূলত এই শরীয়ত এখানে কোন ব্যক্তির গবেষণা মূলত ইসলামী শরীয়তের উৎস নয় কোন আলেম কোন বুজুর্গ কোন সুনির্দিষ্ট ব্যক্তির গবেষণা নির্ভর ইসলামী নয়। ইসলামী শরিয়তের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস বা এক কথায় সে বলা হয় তাকে ওয়াহি যে ওয়াহির মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের প্রচার করেছেন সেই ওয়াহীর উপর নির্ভর করেছে মূলত ইসলামী শরিয়া এর উপর নির্ভর করে পরবর্তী সময়ে এত ব্যাপক একতলাভ কিভাবে এত বিশাল মতবিরোধ লোকদের মধ্যে কেন তৈরি হল ফলে মানুষের মধ্যে এই প্রশ্ন আসে কোরআন হাদিস তো একই কিন্তু আপনারা কেন একতলাভ করতেছেন আপনি এক কথা বলেন আবার আরেকজন কথা বলে। তিনিও কোরআনে আয়াত্তেলাওয়াত করে ব্যাখ্যা করছেন আবার আপনিও কোরআনে আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করছেন ঠিক কিনা একই বক্তব্য কোরআন থেকে তাহলে মানে কারা বধ্রস্ত বা কারা হেদায়তের উপর প্রতিষ্ঠিত বা এর ভিত্তি কি হবে এ ক্ষেত্রে মূলনীতি কি হবে এই বিষয়গুলো মূলত যদি সত্যিকার ভাবে আমাদের জানা না থাকে তাহলে এই মতবিরোধকে বা এই আখতলাফকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব যে এটা আমাদের মধ্যে একটা শত্রুতা তৈরি করবে এটা বিচ্ছিন্নতা তৈরি করবে আর যুগে যুগে সেটা তৈরি হয়েছে এবং একদল লোক এই কারণেই মূলত হেদায়ত থেকে বিজেকে হেদায়তের কথা বলেছে আমরা আর যারা আছে সবাই ভাতিল সবাই এ দাবি করতেছে যে মহম্মদ রসুল সাল্লাহ ফেরকায় না জিয়ে বলতে যাদেরকে বুঝিয়েছেন আমি হচ্ছি সেই ফেরকা আর আপনারা হচ্ছেন ওই বাহত্য লোক সবাই এটাই দাবি করতেছে কিন্তু সবাই এটা দাবি করে যে লাইল সাথে আমার কেমন মিলন হয়েছে একত্রিত হয়েছে সাক্ষাৎ হয়েছে মানে প্রেমিকার কথা বলছে কিন্তু লাইলা বলতেছে না আমার সাথে কারোর সাথে জান্নাতের পথের উপর আছি আপনারা যারা আছেনটুকু আসল এটি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে ইসলামের মৌলিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেক্ষেত্রে হেদায়তের বিপরীতে বিভ্রান্তির মধ্যে আমরা নিজেদেরকে নিম্চিত করব বা বিভ্রান্তির মধ্যে আমরা পতিত হব ফলে এই বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে আমরা কিছু কথা দৃষ্টি আকর্ষণ করব মূলত যুগে যুগে যে ইফতলাপ ওলামাইক্রামের হয়েছে বা মতবিরোধ যে ইসলামের মধ্যে হয়েছে এই এখতালাব এর কারণ ছিল যে কারণগুলো আলোচনা হবে সেটি হচ্ছে ওলামাই কালাম কোরআন এবং হাদিসকে যেভাবে উপলব্ধি করতে পেরেছেন সেই উপলব্ধির উপর নির্ভর করেই তারা তাদের অভিমত পেশ করেছেন অভিমতের উদ্দেশ্য এই ছিল না যে আমি সাইফুল্লাহ মানে আপনার নাম কি আপনার কি নাম ইমাম হুসেনের সাথে বিরোধিতা করবো ইমাম হুসেন একথা বললো কেন তার বিরুদ্ধে বলব আফা রহমতুল্লাহ ইস্তেহার করেছেন এই উদ্দেশ্যে ইস্তেহার করেন নাই যে ইব্রাহিম আর নাহাই রহমতুল্লাহ রায় কেন এই কথা বলেছে তার এই কথা আমি মানব না আমি নতুন বক্তব্য দেব আর সাফি রহমতুল্লাহ ইস্তেহার করেছেন যে আফগানিভা এগুলো বলে গেছে আফগানিভাই বিভ্রান্ত প্রভ্রষ্ট বরং আমি নূতন কথা বললাম এই এখতারাগুলো তো এই কারণে হয়নি আজমদের ইতলাফ এভাবে হয়নি কিন্তু আমরা সেটাকে নিয়ে গিয়ে আমি বলি নাই বা আমার কোনো ভক্ত তৈরি করার মানে এটা কোনো ভক্ত তৈরি করার ইয়ে নয় স্টেজ নয় এটা কোনো ভক্ত তৈরি করার মানে সিস্টেম নয় ভক্ত তৈরি হয়ে গিয়ে একদল লোক এমনভাবে বিভ্রান্তি মানুষের মধ্যে তৈরি করছে যে অদ্ভুত এখন একটা কিতাবের নাম বললে অথবা একটা বইয়ের নাম বলে উনি ওই কিতাবের নাম বলছেন উনিও তো বদু যারা নেই হয়তো দুই ক্লাস পর্যন্ত ইসলামের কোন জ্ঞান লাভ করে নেই আর যিনি জীবনের শুরু থেকে আরম্ভ করে মানে মৃত্যু পর্যন্ত পড়াই করতেছেন ইসলামের উপর পড়াই করতেছেন তার সম্পর্কে আন্দাজের উপর একটা মন্তব্য করে দেয় আমাদের এই কারণ এর কারণ হচ্ছে আমরা আসলে এই জিনিসগুলো বুঝি না যথেষ্ট সংকীর্ণতা করতেছি ইসলাম সম্পর্কে যেগুলোর ইস্তেহার ইস্তেহার করার অবকাশ রয়েছে এখন আপনি লোকদেরকে এই ক্ষেত্রে বিভ্রান্ত মধ্যে দিয়ে মানে চলে যাচ্ছেন কিসের ভিত্তিতে না জেনে আন্দাজের উপর বক্তব্য দিয়ে লোকদেরকে বিভ্রান্ত করার কাজ চলছে ফলে এই এই খেলাফের বিষয়গুলো जगूर ऊपर निर्भर जुगुलाफी बक्त्यू सम्पर्प्रहार्य हिदायत बड़े गज हिसम क्या अपना मूनखार আপনি রোদ করতে যাচ্ছেন একজনের কাজ শেষ পর্যন্ত আপনি নিজেই এর মধ্যে পড়ে যাবেন আপনি নিজেই মনকার করতেছেন যেহেতু আপনি এই বিষয় সম্পর্কে আপনার সত্যিকার অর্থে যতটুকু জ্ঞান থাকা দরকার ততটুকু জ্ঞান লাভ করতে পারেননি এই জন্য ব্যাপক দ্বিতীয় নম্বর যে বিষয়গুলো মূলনীতিগুলো আমাদেরকে মানে সবার কাছে স্পষ্ট থাকতে হবে जगह स्पष्ट ना ले, थे सत्यार अर्थेस्ट कर दिन इन एक अवलम्बन एटके मन कर नहीं जाती वक्तव्यमुके बोलते भादी हो समा अथच से लोकटाई एक ही लोक ही আমরা লোকদের যাচ্ছি হেদায় থেকে মাহরুম হয়ে যাচ্ছে আমি কোন অন্ধ অনুসরণ করার পদ্ধতি ইস্তামের মধ্যে দেয় নেই ইস্তাম দেয় নেই কোরআন এবং হাদিস তা দিয়ে রসুল্লাহাম বলে দিতেন যে রেখে গেলাম এগুলো যেমন যেভাবে যেভাবে সেভাবে করবা কোরআন হাদিস বক্তব্য এখানে প্রথম পর্যায়ে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আলেম যারা আছেন আলেম ওজতাহিদ যারা আছেন এরা সবাই মানুষ এর মধ্যে কেউ ফেরেস্তা অথবা মুস্তাহিদরা অতিমানব অথবা কোন আলেম তার ভুল হওয়ার সম্ভাবনা নেই সেটা আমি সহ আরো যদি অন্য কেউ এর মধ্যে আসে সবাই একেবারে সর্বোচ্চ পর্যায়ে যদি ধরে নেন তাহলে সুতরাং ভুল হতেই পারে যদি এই কথা আমাদের কাছে স্পষ্ট হয় তাহলে তার তাকলিদ বা অন্ধ অনুসরণ করা ইসলামী শরিয়ত কোন অবস্থায় যেহেতু অন্ধ আনুগত্যের কোন সুযোগ নেই সেখানে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করার কোন প্রশ্ন আসবে না যেহেতু তিনি মানুষ আলেমরত মানুষ আসতে পারে যা মানুষ বলছেন নবীরত মানুষ তার নবীদের অন্ত আনুগত্য বা নবীদের অভিষণের কথা নিকার আসল এটা স্পষ্ট আল্লাহ সহ স্পষ্ট করে দিয়েছেন মধ্যে দেখেন তারপর বলছেন ইউ হা ইয়া ই আপনি বলুন আমি তোমাদের মত মানুষ এতটুকু সব ঠিক আছে কিন্তু পার্থক্য আছে ইউহা হা আমার কাছে অহিয়াস নবীদের আনুগত্যের নির্দেশনা শুধুমাত্র অহির কারণে যেহেতু তারা অহির মাধ্যমে পরিচালিত হয়েছে অহির মধ্যে নির্গুলা রয়েছে ওহির মধ্যে অভ্রান্ততা রয়েছে ওহির কোন অবস্থায় পদ ভ্রষ্ট করে না যেহেতু নবীগণ ওহিত আলেন পার্থক্য ফলে নবীদেরকে আনুগত্য করতে নির্দেশ হয়েছে এবং তাদের অন্ত অনুসরণ করাও যায় বরং আল্লাহ রব আনাদের আনুগত্য করার জন্য যেহেতু আল্লাহ সুবাহ কোন নবী এবং রসুলকে কোন গর্িত নিষিদ্ধ হারাম কাজের উপর কখনো প্রতিষ্ঠিত রাখেন না প্রতিষ্ঠিত রাখার সুযোগ নেই তাহলে তাদের আনুগুত্য মানুষ করতে পারবে না ওহির মাধ্যমে তারা পরিচালিত হওয়ার কারণে কোনো অন্যায় যদি কোনো কারণে হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে তাহলে আল্লাহ সহ তারা তাদেরকে সংশোধন করে দেন এটা হল প্রথম পয়েন্ট যেটা জানতে হবে এটা আমাদের মতোই মানুষ এখানে আমাদের বিশাল ভুল সেটা হলো এই যারা হানাফি স্কুল থেকে চিন্তা করছেন তারা মনে করছেন আফগানী বা মনে হয় যেন নবী এবং রাসুলের চেয়ে অনেক অর্ধেক যেমন শিয়ারা চিন্তা করতেছে শিয়াদের ইমাম যারা আছে এদের মর্যাদা হচ্ছে নবী এবং রাসুলের চেয়ে অনেক অনেক অর্ধেক নবী এবং রাসুর নয় বরং আল্লাহ কোন ধরনের যে আবু হানিফা মনে হয় এমন পর্যায়ে যে মানে মোহাম্মদ ইসলাম আবার কেটে গলত দৃষ্টিভঙ্গি কিন্তু তিনি আদৌ বলেছেন বা এই বিশ্বাস করার আমি যেটা বলে গেলাম এটাই হক আর বাকি সব বাতিল যদি কোনো গবেষক এটা বের করে নিয়ে আসতে পারে আমি তাকে চ্যালেঞ্জ করব মিথ্যা কথা কোন গবেষকের কোনো গবেষণার মধ্যে এগুলো নেই কারণ না আলেমরা। ইতিহাত করেছেন গবেষণা করেছেন তিনি তারপরে তারপরেছেন যে আমার গবেষণা হচ্ছে এটি আমি আশা করি আমার এই গবেষণা সঠিক কিন্তু এটার সম্ভাবনা কি আছে মূলের সম্ভাবনা আছে এটাই ছিল তাদের বক্তব্য আমরা এটাকে এত কঠিন করে নে আর কারণটা কি আমরা তাদেরকে অতিমানব ভাবার কারণটা কি তারা অতিমানবের স্টেজে কখন পৌঁছেছেন এটি সত্যিকার অর্থে আমাদের কারণে পৌঁছে গেছেন যেমন পীরের মনিদ্রা যারা আছে তারা মনে করে থাকেন যে মানে পীর সাহেব কথা বলে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে নাজির কিত বক্তব্য কারণ ঠিক কারণ হচ্ছে ওই অন্ধ আনুগুত্য তাদের মধ্যে তাদের মধ্যে এত বেশি মানে ভালোবাসার চাপ তাদের মধ্যে এত বেশি হয়ে গেছে যে এই লোকের যত কর্মকাণ্ড আছে সেটা যদি বাতিল হয় তার কাছে মনে হয় যেন এটা সবচেয়ে কিনা মানুষের চোখে মানুষের কানকে বিনষ্ট করে দেয় চোখে আর ভালো দেখে না চোখে আর খারাপ মানে যেভাবে দেখা দরকার সেভাবে দেখে না মনে করছে না এটাই ঠিক আছে তখন দেখবেন যে এটাকেই আমাদের কিন্তু ভুল হবে না অর্থাৎ ভুল হওয়ার মূল কারণ হচ্ছে এখানে যে তাদেরকে অতিমানব হিসেবে আমরা চিহ্নিত করে অতি অতিমানব হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটি হল এইসব ওরা মা অথবা মুস্তাহিদ যারা আছেন এরা কেউ কোনদিন ওহির মাধ্যমে কোনো বক্তব্য দেন নাই বরং তাদের যত বক্তব্য বা কথা ছিল গোবেষণা ছিল ইস্তেহার ছিল সব কিছুই তাদের বিবেক নির্ভর সেটা গবেষণা নির্ভর এটা অহির মাধ্যমে কিছু কিছুই বলেননি আফগানী বাহমদুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাই ইমাম মালিক রহমতুল্লাই অথবা অন্য ইমাম যারা ছিলেন তারা কেউ এই দাবি করেন যে আমি যে ইস্তেহার করছি এটা ওহির মাধ্যমে আমি ইস্তেহার করেছি এটা কি করছি কেউ দাবি বলেন হ্যাঁ তো যারা আজকে মানে এত কঠিন হয় হানাভি মাঝাবের অনুসরণ করতেছে অথবা শাপি মাঝাবের অনুসরণ করতেছে তারা এই বক্তব্য কি তাদের বিবেক মানে নিশ্চিত বক্তব্য হিসেবে নিচ্ছে নাকি ওহি হিসেবে নিচ্ছে তারা তো মনে হয় যে এগুলো অহির চেয়েও গুরুত্ব বেশি দিচ্ছে তারা ইমামের বক্তব্যকে কোট করে কোরআন এবং হাদিস বাদ দিয়ে ও কোথাও কোথাও এমন অবস্থা হয় যে কোরআন হাদিসের বক্তব্যের চেয়ে কোনো ইমাম অথবা কোন মুস্তাহিদের বক্তব্যকে এর চায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গণত কোথা এটা পুরো ইমাম রহমতুল্লাহ আলাই বলেন নাই কারণ আমাদেরকে দায়িত্ব দিয়ে দেন না কোনো ইমাম যে তোমাকে নিয়োগ করে গেলাম আমার পরে আমার মাঝাবটা তুমি রাখার চেষ্টা করবা এবং এর পিছনে কাজ করবা সেটাকে করে নিচ্ছি যে মনে হচ্ছে যেন এই সমস্ত আর এবং আমার যত বক্তব্য আছে এগুলো সব অহিনির্ভর তারা বহির মাধ্যমে ইস্তেহার করেছেন সময় উপস্থিতি ওহির বক্তব্য যে বক্তব্য দেওয়া হয় তাকে সেখানে এখতলাফের কোন অবকাশ নেই যেহেতু আল্লাহ কিন্তু বিবেক নিয়ে যেখানে বক্তব্য দেওয়া হবে বিবেকলাফের অনেক অবকাশ হয়েছে সুতরাং কোন ব্যক্তি তার বিবেক দিয়ে তার বুদ্ধি দিয়ে যদি কোন বক্তব্য দেন তার বিবেচনার উপর নির্ভর করে কোন বক্তব্য দেন তাহলে তার জন্য উচিত নয় এই কথা বলা যে এটি শরীয়তে বিধান এটাই অবশ্যই সাল্লাহ ইসলাম যেখানে অহির মাধ্যমে ফাইসলা করতেন সেখানেও তিনি এই ধরনের কঠিন কোন বক্তব্য দিয়েছেন একটি হাদিচ কেউ খুঁজে পাবে না একটি হাদিচো কেউ খুঁজে পাবে না কথা বলেননি তিনি ওহির মাধ্যমে সৈবের মধ্যে আসলামের স্বাদ করেন জি হাজার কেন আপনি বেরিয়ে আসলেন না আমরা তো রাত্রে একত্রিত হলাম যে আমি এই ভয় করলাম যে আমি ভয় করলাম যে তোমাদের উপর রাতে নামাজ ফরজ করে দেওয়া হবে যদি আমি এরপরে তারপরেও এত কঠিন কথা বলেন নাই কারণ হচ্ছে ইসলাম সত্যিকার এমন একটি দিন যেটি মানুষকে সত্যিকার মানুষের আখলাখ মানুষের আচার আচরণ এবং মানুষের সুন্দর উপস্থাপনা পদ্ধতি শিক্ষা দিয়েছে পরে কাউকে গালিগালাজ করবে মধ্যে স্পষ্ট হচ্ছে কখনো গালিগালাজ করতেন না কখনো ফাহসার কথা বলতেন না অস্ট্রেলিয়ার কথা বলতেন না অস্ট্রেলিয়ার ভাষাভাষী তিনি ছিলেন না এগুলো বলতেন না এখানে সেকেন্ড পয়েন্টে যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হল এই গবেষণাল ইতালাফ না হওয়াটাকে অস্বাভাবিক এবং মোটেও বিবিচ্ছন্দ কারণতলাফার কোন কারণ নেই ফলে একতলাফ হয়েছি ইসলামের মধ্যে যারা বলতেছে ইতালাফ কেন সেগুলো ভাই আপনি এক কথা বলেন আবার ফুল গবেষণাল অহির থেকে যেটা আমরা উপলব্ধি করতে পারলাম অথবা অহির থেকে যেটা আমরা বুঝতে পারলাম তারই কিছু অংশ সেটা তিনি আলেম অথবা যেই হোক কেন তিনি মূলত তার বিবেক বিবেচনা দিয়ে যা উপলব্ধি করতে পেরেছে যা আয়ত্ত করতে পেরেছে সেটাই তিনি বলছেন সুতরাং এই বিষয়টি যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের কাছে এখতলাফের বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যাবে যে এত ইস্তলা সহজ বিষয় এত ইস্তলাফ হবে বলেই তো মূলত ইসলামের মধ্যে এই বিষয়গুলো এভাবে এসেছে যেহেতু মানুষ তার গবেষণা অনুযায়ী বিভিন্ন বক্তব্য দিয়েছে এখানে আরেকটি পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ এই বক্তব্যের পরে সবকিছু তার কাছে থাকা সম্ভব কিনা সব জ্ঞান থাকা সম্ভব কিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর শূন্য তুলে রসুল হাদিচারি সমস্ত জ্ঞান অথবা সমস্ত জ্ঞান একজন আলমের কাছে একজনের কাছে নেই একসঙ্গে থাকবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম তার কাছে সবচেয়ে কাছের মানুষ ছিলেন সাথে ছিলেন কিন্তু আবুকরী আল্লাহ তালুর কাছে আসলো বিদ্যা মহিলা তার সন্তানের ওয়ারিসুল দাদির ব্যাপারে কি বলেছেন তোমার জানাবে কি আদৌ সম্পদ পাবে কি পাবে না জেনে বলছেন না জেনে বলছেন জেনে বলছেন পাবে সাল্লা দাদির জন্য বলেছেন শুধু সব এক ভাগ পাবে কোন দরকার নেই যে আমার হুজুর দুনিয়ার সমস্ত গরুর অধিকারী অথবা এই মুস্তাহিদ এই মাম যে সমস্ত হাদিসের গাড়ি সব হাদিস তার কাছে পৌঁছে গেছে এটা লিখত আমি কথা ভুল বিভ্রান্ত আজ আলমিন এই ক্ষমতা বা এই জ্ঞান কাউকে দেননি আপনি দেখেন সৈবরি সৈ মুসলিম এবং অন্যান্য হাদিসের কিতাবগুলো ইমের কাছে আরো হাদিস রয়েছে হাদিসে তো কম খেয়েছিলেন ইমামখাই রহমতুল্লাহ অথবা ইমামসলিম রহমতুল্লাহ ফলে এটাই প্রমাণ করে সুনার সমস্ত জ্ঞান একজন ব্যক্তির কাছে একসাথে একত্রিত হবে না একসাথে লাভ করতে পারবেনা ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার মসজিদের ইমাম ছিলেন হিজরা তাকে বলা হত কিন্তু তাকে যখন বলা হলো যে সূন্যার উপর এমন একটি কিতাব লিখে দেন খলিফা তাকে অনুরোধ করল যে ইমাম আপনি সূন্যার উপর এমন একটি কিতাব লিখে দেন যে কিতাবের অনুসরণ করা সমস্ত মানুষের জন্য বাধ্যতামূলক করে দেবো আমরা আর কোন বাইরে যেতে পারবে না বলে যে এটা আমার জন্য করা আমি করতে পারবো না কারণ আমি জানি না কে কোথায় কিভাবে নিয়ে গেছে আমার কাছে সব হাদিস পৌঁছে নাই সব হাদিজেন তাহলে জানাতে আমি করেছি মা ফিপুর রহমতুল্লাহ অথবা ইমাম সমস্ত হাদিসের জ্ঞানী ছিলেন এটাকে আসলে সত্য বলতে মিথ্যা আমি সমস্ত জ্ঞানের অধিকারী সমস্ত বিষয়ে জ্ঞান এবং এর মাধ্যমে এই বক্তব্যের মাধ্যমে ইমামদের মর্যাদা কিন্তু কমে কমে যাবে ব্যাপারটা এমন নয় কমে যাওয়ার কোন কারণ আছে কিনা কোন কারণ নেই কমে যাওয়ার কোন কারণ নেই দেখবেন তিনি রসুল সাল্লা সাল্লামের ইন্তকালের পরে যখন খেলাফতের দায়িত্ব পেলেন তখন অমর রাজি আল্লাহু তালাহু তার সময় দেখা গেল যে কিছু মাসালার সম্মুখীন হলেন অমর রাজি আল্লাহ তালু দেখলেন যে এই মাসালাগুলো সম্পর্কে অমর আদি আলু কিছুই না সাহাবিদেরকে ডেকে জিজ্ঞেস করলেন তোমরা এই মাসালা সম্পর্কে কিছু জানো কিনা এই ফসলা করেছেন বুঝতে পারছেন তাহলে বুঝা গেল যে সৈয়তের জ্ঞান আসলে সমস্ত জ্ঞান একজনে নিয়ে আসবে বা একজনের কাছে সৈয়তের সমস্ত জ্ঞান থাকবে এটা দাবি করার বিষয় নয় বা এটি সম্ভব না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইসলামের বিধান এমনটা ঘটে নেই ফলে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অবস্থা হতে পারে এরপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এইখানে আলেমদের বা মুস্তেহাতের ব্যাপারে আরেকটি পয়েন্ট আমাদেরকে জানতে হবে ভালো করে সেটা হলো যেহেতু আমার বলেছি মানুষ মানুষ সৃষ্টিগতভাবেই তার মধ্যে ত্রুটি থাকবে ভুল থাকবে ঘাটতি কমতি থাকবেই সৃষ্টিগত মানুষের মধ্যে এটি বাধ্যতাব সুতরাং পরিপূর্ণতা কোনো ব্যক্তির জন্য সাব্যস্ত হবে না পরিপূর্ণতা একেবারে কোন দিক থেকে কোন ত্রুটি নাই এরকম লোক আপনাদের চোখে পড়ে কিনা কয়েকজন পেয়েছেন কিনা হ্যাঁ কোন দিক থেকেই সব দিক থেকে পরিপূর্ণ ব্যক্তি আপনি পাবেন না কারণ দিক থেকে না একদিক থেকে দেখবেন যে ঘাটতি আছে একদিক থেকে আর একদিক থেকে তার কিছু কমতি রয়েছে আর এই কমতির কারণেই মূলত মানুষের এই বুঝ বিবেচনার গবেষণার এই বিশাল পার্থক্য মত বিরোধের এই কারণ কারণ কারো জ্ঞান বেশি কারো জ্ঞান কম কারো বুঝশক্তি বেশি কারো বুঝশক্তি কম কোরআনে কেরিমের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা হায়াত এই আয়াত পড়ে शेखুল ইসলাম ইমাম তৈয়ব রহমাতুল্লাহি যেটা বুঝছেন আমি কি এটা বুঝতে পারবো কিনা আর আমি যেটা বুঝছি সেটা আরেকজন বুঝতে পারবে কিনা না বলে বুঝের মধ্যে পার্থক্য রয়েছে বুঝের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যের কারণেই মূলত ইজতিহাদের মধ্যে মতবিরত তৈরি হয় এবং লোকদের মধ্যে কারণ মানুষের এক্ষেত্রে কিছু কমতি কিছু ঘাটতি এটা সৃষ্টিগতভাবে আল্লাহ আহমেদ দিয়ে দিয়েছেন সবার বুঝ সবার বিবেচনা সবার জ্ঞান সমান নয় সমান পর্যায়ে সবাই জ্ঞানী হতে পারবে না তাই এই বিষয়গুলো যদি আমরা সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু এই এখতালাফের ব্যাপারে আমাদের প্রশ্ন আস্তে আস্তে কমে আসবে প্রশ্ন ইখতলাফের ব্যাপার আমাদের অনেক বেশি তৈরি হবে না এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী শরিয়তের মধ্যে মূলত এখতলাফ ও মত বিরোধ যেটি দেখা যাচ্ছে এটা শুধু ইসলামী শরিয়তের মধ্যে হয়েছে তা নয় পৃথিবীর যত দিয়ানত আছে যত ধর্ম আছে সমস্ত ধর্ম এবং চিন্তাধারার মধ্যেই মূলত যখন মানুষের বিবেক নির্ভর বক্তব্য এসেছে তখন এক হয়েছে কি নেই হ্যাঁ বিশাল মতো পার্থক্য গ্রুপ হয়ে গিয়েছে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে যেহেতু বিবেক নির্ভর বক্তব্যের কারণে গবেষণা নির্ভর অভিমত পেশ করার কারণে মত হয়েছে ঠিক ইহুদিদের মধ্যে মত হয়েছে এভাবে পৃথিবীর যত ধর্ম আছে সবগুলোর মধ্যে কম বেশি মত পার্থক্য হয়েছে আরেকটি গ্রুপ আমাদের সমাজের মধ্যে আছে তারা দাবি করে যে তারা সরাসরি আল্লাহর কাছ থেকে বক্তব্য নিয়ে কথা বলেন তো তোমাদের জ্ঞান হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে যে মারা যায় যার মৃত্যু রয়েছে বাজে মৃত্যু আর আমাদের জ্ঞান হচ্ছে ওই রব থেকে যিনি জীবিত তার মৃত্যু নেই সরাসরি তার কাছ থেকে জ্ঞান নেই এই একজন লোক তারা দাবি করে যে সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান নেই কিন্তু তারাও গিয়ে আসলে একমতে বুঝতে পারছে কিনা তরিকা আবিষ্কার করেছে গলদ অহির মাধ্যমে নয় কারণ অহির মাধ্যমে যে বক্তব্য সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন সেখানে দিবত হওয়ার কোন সুযোগ আছে কিনা সুরে দেখেন সুর আমা দেখেন দেখেন আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো গাইহু আল্লাহ তোমাদের কোন প্রকৃত মাহবুদ বা ই্প বক্তব্যের মধ্যে কোন ধরনের কোন প্রমাণ দুনিয়ার কেউ দিতে পারবে না ওই মানুষের রচিত যে কিতাব আছে সেগুলো ছাড়া যেগুলো মধ্যে মানুষ উল্টাপাল্টা করে দিয়েছে কিন্তু যারা নিজেদের বিবেক দিয়ে ধারণা দিয়ে তথাকথিত কাশ বা এই ধরনের কিছু দিয়ে আল্লাহ করে দিয়েছে এই যে ইখতলাফের বিষয়টি এটি হচ্ছে মূলত মানুষের প্রাকৃতিক একটি স্বভাবজাত বিষয় এখন এখানে যদি আমি উপস্থিত সবাইকে তখন সবাই কি এক জিনিস বিভিন্ন একজন বলবে আমি মুরগি খাবো একজন বললাম আমি খাসি খাবো একজন বললাম আমি গরু খাবো একজন বলবে আমি শাক খাবো মানে রকম আবার কেউ আমি সুটকি খাবো ঠিক কিনা রুচি এক হবে এটা মানুষের তিয়া মানুষের সৃষ্টিগত প্রকৃতি ফলে এই এখতারাফ আরো মানে এখানে কি হয়েছে মতফার্ম হয়েছে নিশ্চিত হয়েছে। কারণ মানুষের সৃষ্টিগত কারণে মানুষ ইফের দিকে ধাবিত হয় দিকে ধাবিত। ফলে রুচির মধ্যে বিভিন্নতা বক্তব্যের মধ্যে বিভিন্নতা এবং গবেষণার মধ্যে বিভিন্নতা মানুষের তৈরি হয়েছে এটি আল্লাহবুল আলমীর পক্ষ থেকে সৃষ্টিগত একটি বিধান এর মধ্যে পরিবর্তন নেই এবং ঠিক এটাও হয়েছে ইসলামের এই বিধানের ক্ষেত্রে ইসলাম বিধানের ক্ষেত্রে একটি হচ্ছে আলি ইতি উসুর দিন আর একটা হচ্ছে আলী ইখত যে মূলনীতি রয়েছে উসুল রয়েছে সেগুলোর মধ্যে মত পার্থক্য করা আখিদার বিষয় যেগুলো এগুলোর মধ্যে যদি একতলাফ হয় তাহলে বুঝতে হবে এটা প্রষ্ট যারা ইস্তেহাদ করেছেন যুগে যুগে যারা ইস্তেহাদ করেছেন তাদের কোনো ধরনের একতালাফ উসুরুদ্দিনের মধ্যে পাওয়া যায় না দিন অর্থাৎ দিনের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো করে নি আল্লাহাত নিয়ে আল্লাহ হাবুল আলমীর হয়নি তার অলহিয়ত নিয়ে আল্লাহ হাবুল আলমিন হুকুক নিয়ে ইখতলাফ হয়নি এবং যে মৌলিক যে বিষয়গুলো ইমানিয়াত রয়েছে সেগুলো নিয়ে মূলত কোন যুগে কোন বৈধতা ইসলামের মধ্যে নেই যেহেতু স্পষ্ট করে গেছে এগুলো কি করা হয়েছে ইসলামের মধ্যে স্পষ্ট করা হয়েছে এবং এই উসুলের ইসলামে আকৃতার যে মূলনীতি এই মূলনীতিকে যুগে যুগে সরাফের পক্ষ থেকে সাব্যস্ত হয়েছে এই চারটি মূলনীতির উপর ভিত্তি করে ইসলাম তার আকিদা কি করেছে নির্মাণ করেছে একটি হচ্ছে তৌহিদ তৌহিদ পরিপন্থী করে বক্তব্য যদি কেউ দিয়ে সেটাকে ইসলামের মধ্যে সাব্যস্ত করার জন্য চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে সে কি অন্তুষ্ট তার এই এখতলাফটুকু গর্বিত বুঝতে পেরেছেন কিনা তার এখতলাফটুকু কি গরহিত এখন সেখানে আসে আর এই কথা বলার সুযোগের বাস্তব করেছেন যে হ্যাঁ করতে পারে এসে ইস্তারাপ করতে পারে একটা ইতলাপ হয়েছে যে আল্লাহ তারা এক কিনা দুই এ নিয়ে হয়েছে আমি বলবো যে এটা বিভ্রান্তি পদ্মতা আল্লাহ সুবাহ বলে দিয়েছেন আল্লাহ ব্যাপারে সন্দেহ করতেছ আবার শেষ পর্যন্ত মাথা দিয়েছিলাম যে আল্লাহ গিরু কিছু দেয়া হয়েছে কি জন্য যাতে করে আল্লাহর কথাগুলো আমরা বুঝতে পারি উপলব্ধি করতে পারি নিজেদের জীবনে সেগুলো বাস্তবায়ন করতে পারি আল্লাহর বিধানগুলো আত্মস্থ করতে পারি এই জন্য মাথা কিছু গিরু দেওয়া হয়েছে ঠিক কিনা কথা বলতে পারতেন না এই গৃহটুকু দেওয়া হয়েছে এই বিধানগুলোকে সত্যিকার ভাবে আমরা উপলব্ধি করতে পারি উপলব্ধি করার জন্য কিন্তু উল্টা হয়ে গিয়েছে সেটা হচ্ছে এই এখন আল্লাহর সাথে কি করেছে শেষ পর্যন্ত ফাইজা হ করলাম হাতের কাছে অন্যরকম অবস্থা মাথা গরম এখন আল্লা রাতে সে বিতায় আল্লাহর সাথে সে এখন তর্ক করা শুরু করে তর্ক করে কার সাথে আল্লাহ রব্বুল আলমের সাথে এটি কোন অবস্থায় মূলত মানুষের জন্য নয় কোন অবস্থায় এটি মানুষের জন্য তাই আমি যেটা বলতেছিলাম সেটা বলো এই এই যে এটি কিন্তু নয় ইসলামের অনেক বিষয় নয় डिस दिन सम्पृक्त आज के उच्च पर्या आलेम बैठक कर लैठक मान अहेतुक भावे मोना जरान पद चले এটা আসলে কোন দরকারের বিষয় নেই তারা আল্লাহ রব্বুল সিফাত এবং আল্লাহ রব্বুল আলমিনের সিফাতকে তারা মনে করতেছে এটা ইসলামের মধ্যে তেমন মৌলিক বিষয় নয় বুঝতে পেরেছি তাহলে মৌলিক বিষয় ইসলামের কোনটা ইসলামের মধ্যে মৌলিক বিষয় কোনটা তাকলিদ ইসলামের মধ্যে মৌলিক বিষয় কোন আলমের অন্ধ অনুসরণ করা ইসলামের মধ্যে মৌলিক বিষয় অতসো আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ বিভ্রান্ত ইসলাম মূলত ইসলামের যে বিষয়গুলো অসুল মূলনীতি সেগুলো স্পষ্ট করে দিয়েছে এক নম্বর হচ্ছে যেটা বললাম ইয়াহিম মহাজুল্লাহ বর্ণনা করেন তার আব্বার কাছ থেকে তিনি বলেন যে এই উসুলগুলো হচ্ছে মূলত সলফেসালিহীন ইসলামের মধ্যে মৌলিক উসুল হিসেবে উল্লেখ করেছেন এক নম্বর হচ্ছে তৌহিদ এর পরিপন্থী যত কাজ আছে সবগুলো শিল্প এবং এগুলো ইসলামের মধ্যে মোটেও ইনক্লুডেড না এগুলো মূলনীতি সাধারণ সুতরাং শিল্পের কোন বক্তব্য যদি কেউ নিয়ে আসেন আর তিনি যদি এ কথা দাবি করেন যে এটা ইসলামী ইসলাম এটাকে অনুমোদন দিয়েছেন বিভ্রান্ত পন্তুষ্ট এখানে আপনাদের আর একলাফের কোনো দরকার নেই না ইসলাম এটা ইসলাম বসে সারাদিন দিকে এখানে কোনো অবকাশ নেই দুই নম্বর পয়েন্ট হচ্ছে মূলত আমরা অনেকে মনে করে থাকি শুধুমাত্র মিষ্টি খাওয়া আর কত খাওয়া এটাকে শুননা মনে কথা শূন্য হচ্ছে সমস্ত দিনটাকে শূন্য বলা হবে গোটা দিনটা কামা যা মিনাল্লাহানা যেভাবে আল্লাহ রাবুলের পক্ষ থেকে এসেছে কেমা যা আমি নবী সাল ইসলাম নিয়ে এসেছেন এই গোটা দিনটা হচ্ছে শূন্য এর মধ্যে একটি মাসারাও শূন্যার বাইরে নেই এর বিপরীতে যেই কাজগুলো শূন্য অনুমোদন দেয় নাই সেগুলো সুন্না হিসেবে সাব্যস্ত করে ইসলামের মধ্যে সেগুলোকে আর এই সব কিছুগুলো তো ইসলাম দিয়ে এটা না এটা হচ্ছে মানে মূলনীতি নয় এটা এর মধ্যে মোটামুটি কম্প্রোমাইজ করা যেতে পারে অথবা বলা যেতে পারে যেটা ইস্তেহাজ যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহার জাহেজ এমন কোন বিষয় না এমন কোন বিষয় নয় যদি কেউ ধারণার কথা বিভ্রান্ত তিনি এর বাইরে করে কিছু সুতরাং সুন্নাকে যারা অস্বীকার করে তারা নিশ্চিত কাপের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সন্দেহ করার কোন সুযোগ আছে কিনা যেহেতু ইসলামের মূল নীতি যেটা সেই মূলনীতিকে অস্বীকার করছে তাদের ব্যাপারে কথা বলার দরকার নেই যে তারা একটা ইস্তেহাত করে বলতেছে না শূন্য অনুসরণ করা যাবে না তার এই ইস্তিহাদের কোন মূল্য ইসলামের মধ্যে নেই যেহেতু ইসলামের উসনের মধ্যে মূল মধ্যে তার বিভ্রান্তি রয়েছে এবং মূলনীতির মধ্যে সে পদভ্রষ্ট সাব্যস্ত হয়নি ব্যক্তির জন্য ইসলাম আনুগত্য দিয়েছে সেই আনুগত্য একেবারেই লিমিটেড সীমিত সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের আনুগত্যের উপর বুঝতে পেরেছেন কারণ আনুগত্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আল্লাহ এবং তারা শ্রীরা অনুগত্য করবেন না আল্লাহ এবং তারা শ্রীরা আনুগত্য বাদ দিয়ে ব্যক্তিরা আনুগত্য করবেন এখন কোরআন এবং হাদিসের বক্তব্য বাদ দিয়ে দেখা যায় যে ফুলান এবং ফুলান অমুকের সব সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা কিন্তু বিভ্রান্তি পরিক ইসলামের মূলনীতি কিন্তু এই জন্য এই আনুগত্যের উপর ভিত্তি করেই রসুলাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলেছেন যে তোমরা তোমাদের ধর্মের যারা বড় বড় পন্ডিত রহবান আছে আহবার আছে ধর্মের বড় বড় গুরু আছে তোমরা তাদেরকে তোমাদের মহাবুদ্ধ হিসেবে গ্রহণ করেছো যেহেতু তাদের আনুগুত্য নিজেদের জন্য তারা অপরিহার্য করে নিয়েছে এই জন্য তাদের আনুগুত্য করে তোমরা মহাবুদ হিসেবে তাদেরকে গ্রহণ করেছো राम हिंदी ग्रहण करतुर्थ नम्बर उल्लेखल कैसे सुसम्पर्क बंधुत सम्पर्क ছিন্ন হবে কাদের সাথে আপনার সম্পর্ক থাকবে আর শত্রুতা হবে এটাও কিন্তু ইসলামের মধ্যে সুস্পষ্ট আপনার ইস্তাহের উপর নির্ভর করবে না ইসলামের বক্তব্যগুলো স্পষ্ট দিয়ে গেছেন ইসলাম এই কথাগুলো একেবারে স্পষ্ট সুতরাং যারা হেদায়ত থেকে রূপ বঞ্চিত তারা এই চারটি মূলনীতি যে কোনো একটার মধ্যে যদি বিভ্রান্ত হয়ে যায় তাদেরকেই বলতে হবে তারা বিভ্রান্ত বধভ যেহেতু এই চারটি মূলনীতির উপর ভিত্তি করে মূলত ইসলামী আকিদাকে বিনির্মাণ করা হয়েছে এসে পড়ে তাহলে এটা বিভ্রান্তি এটা মূলত এখতারাব হিসেবে গ্রহণ করার সুযোগ আছে কিনা না কোন সুযোগ নেই এটাকে এখতারাব হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই এটা বিভ্রান্তি এটা আমাদেরকে বুঝতে হবে এবার আসুন কিছু ইখতালাফ রয়েছে আল ফিল ফুর মৌলিক বিষয় রয় ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এই মৌলিক বিষয়গুলোর মধ্যে অর্থাৎ আঙুলি যে সমস্ত মাসলাম আসাইল গুলো রয়েছে যে সমস্ত মাসলা আসাইল গুলো রয়েছে সেগুলোর মধ্যে এখতালাফিব কিনা এজন্যলাফ সেখানে মাসায় এর মধ্যে হওয়ার সুযোগ আছে কারণ হচ্ছে রস থেকে এটা বুঝার সুযোগ রয়েছে যেমন ইমামের পিছনে জোরে আমিন বলা আর আস্তে আমিন বলা এটা হয়েছে একদল লমায় কেমন বলেছেন জোলে আমিন বলবেন আর দলায় কেমন বলেছেন কি আমিন আসতে বলবেন সুন্নাহ বুখারী হাদিসে যখন যাবেন দেখবেন হাদিসের মধ্যে বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয আকাল আল ইমামু ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন যখন যখন ইমাম তো শুধু এটুকু বলেন নাই কারণ অন্য হাদিসের মধ্যে রয়েছে তার আওয়াজ লম্বা করেছেন যদি জোরে না বলতেন আস্তে আস্তে বলতেন তাহলে লম্বা আওয়াজ হতো না হতো না বর্ণা রয়েছে এই হোক তারপরে ভিত্তি করে মত পার্থক্য হতে পারে এই একতলাভটুকু ফুরো এর ক্ষেত্রে এটা কোন কঠিনাফ নয় কারণ যারা আমিন জোরে বলতে বলেছেন তারাও আমিন বলাটা আর যারা আসতে বলতে বলেছেন তারাও বলছে আমিন্তাব সুতরাং এর মধ্যে আমলি এখতলাফ এই কেন্দ্র করে বড় কোনো কোন জটিলতা তৈরি হবে না কোন তৈরি হবে না অথবা হেদায় থেকে মাহরুম হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই যে এখতলাফটুকু আকৃতার ক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে এবার আসুন তাই আমাদেরকে যদি জানতে হবে সেটা হচ্ছে এই ইসলামের সুরিয়তের মধ্যে মূলত এখতালাফ দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে উসুল উদ্দিনের মধ্যে এখতলাফ মানে ইসলামের মৌলিক যে উসুল রয়েছে সেগুলোর মধ্যে এখতালাফ আর হচ্ছে ফুর উদ্দিন ইসলামের যে সমস্ত এই মাস আলো রয়েছে সেগুলোর মধ্যে এখতলাফ যদিenstofei qeema saral hoye jete shegulo moddhe ikhtilaf usul uddiner ikhtilaf jodi islam er je mul niti gulo royeche shegulo moddhe hoy tahole eta ki bibhranti ebong mulatto rasulullah sallallahu alaihi wasallam উসুরের ইতালাফীয় মূল নীতির মধ্যে যে ইত্তলাফ এই এটা হচ্ছে হয়েছে এবং এর মাধ্যমে হেদায়ত থেকে মাহরুম হয়ে পদস্ত হয়ে যাচ্ছে তাই এই ধরনের কোন অবকাশ ইসলামের মধ্যে আমরা যখন ইসলামের ইতিহাসের দিকে যাব তখন আমরা দেখব এই ইখতলাফ সেটা হোক মূলনীতির মধ্যে ইখতলাফ হোক অথবা ইখতলাফের পুরো হোক শরীয়তের হোক যেখানেই হোক না কেন আমরা দেখতে পাব যে রসুলামের যুগে এই ইখতলাফের কোন অবকাশই ছিল না কোন সুযোগই ছিল না কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম কোন বিষয় যখন সাহাবিদেরকে ফয়সলা করতেন বা ফাইসালা দিতেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সরাসরি ওহির মাধ্যমে সেটি ফয়সালা দিতেন ফলে রসুল সাল্লা উলি সাল্লামের সময় উসুল এবং ফুরু কোনো ক্ষেত্রেই কোন গ্রহণযোগ্য নয় আপনি এমন কোনো সাহাবিকে পাবেন না আর আমি বলছি সুতরাং কথা চিন্তা করার অবকাশ নেই সুযোগ নেই যে ইতাল অথবা ফুরু কোনো ক্ষেত্রেই হতে পারে বুঝতে পেরেছেন কিনা কেউ যদি এটা দাবি করে যে রসুল সালতলাফুর ক্ষেত্রে হয়েছে সেটি কারণ রসুল্লাম কোন বিষয় যদি সাহাবিদের সাথে কোন ব্যাপারে দিবত করতেন বা কোনো কারণে পোষণ করত রসুল সাল্লাহ যেটা দিতেন সেটাই বুঝতে পেরেছেন করতেন পরে তিনি স্পষ্ট করেছেন তোমাদেরকে একেবারেই স্পষ্ট দিনের উপর রেখে এখানে কোন ধরনের অস্পষ্টতা নেই এটাই একমাত্র দিন যেটা আসল উল্লাহ ইসলাম রেখে গেছেন এখানে কোনো গুঞ্জাইস নেই এখানে কোনো গোপন গোপাতের কিছু নেই এর সকল বিষয় দিবা লোকের মতো স্পষ্ট কোন জিনিসের মধ্যে কোনো মানে কোন ধরনের প্রচ্ছন্নতা অস্পষ্টতা কোন ধরনের জটিলতা ইসলামের কোন বিধানের মধ্যে কোন সময় ছিল মূলত জটিলতা আমরা তুমি করেছি যারা নিজেরাই নিজেদের উপর জটিলতা বৃদ্ধি করেছি আমরা নিজেরা নিজেদের উপর জটিলতা বৃদ্ধি করেছি এই জন্য সুস যে নিজেকে ধ্বংস করল সে ছাড়া আরেক কেউ এই দিনের ব্যাপারে বক্রতার অনুসরণ করে না সোজা করে দিয়েছি সোজা আচরে গিয়ে ঠিক আছে রাস্তা সোজা এখন ডানে যাচ্ছে যে সে কি কারণে যাচ্ছে আপনি সোজা সোজা গেলে আপনি এত কেন কোথায় কোথায় দৈক হাদিস পাওয়া যায় কোথায় কোথায় মিথ্যা হাদিস পাওয়া যায় এগুলো তালাশ করার পিছনে কারণটা কি ঠিক না কি কারণে আপনি এগুলো তালাশ করতেছেন যদি তালাশ করে থাকেন কোন ব্যক্তির প্রতিষ্ঠা করার জন্য ইসলামের মধ্যে হাদিস তৈরি করে আমার মাঝাবকে কি করো প্রতিষ্ঠা রাখো এটা আজও কি কোন ইমাম বলেছেন কিনা আপনারা কি মনে করেন বলছেন যেখানে ইমাম সাহেব হাদিস দই মহার কারণে গ্রহণ করলেন না ইশতেহাদের মধ্যে তিনি হাদিস জয়ী হবার গ্রহণ করলেন না সেখানে আপনি ইমামের নামে হাদিস মিথ্যা হাদিস তৈরি করে তারপর করার আপনি আপনাকে কে বলেছেন মিথ্যা হাদিস তৈরি করে দেন এই এজন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে রসুল সাল ইসলামের সময় ইখতলাফের কোন অবস্থান ছিল না যেহেতু সবাই রসুল সোল্লা কাছ থেকে বিষয়টি ফেসলা করে নিতে পারতেন ওহির মাধ্যমে শরীয়ত এর মাস মাসাইলগুলো শিক্ষা গ্রহণ করা হতাম সাহাবিদেরকে রেখে গেলেন সাহাবিরা যারা ছিলেন তাদের মধ্যে মূলত ইসলামের এই মৌলিক বিষয়গুলো নিয়ে তেমন কোন বিষয়ে সাহাবিদের কাছে যদি ব্যক্তিগতভাবে কোন বিষয় সম্পর্কে জানা থাকত রসুল সাল্লাহ ইসলামে তারা সেভাবে আমল করতেন আর যদি কোন বিষয় সম্পর্কে জানা না থাকত রসুল সোল্লা ইসলামের বক্তব্য কি সাহাবিরা সেটা জেরে নেওয়ার জন্য চেষ্টা করতেন আরেকজনের কাছে যেতেন আব্দুল আরেকজনের কাছে গিয়ে জিনিসটি কালেকশন করে নিতেন যেহেতু লিখিতভাবে রেখে যাননি এখানে একটি বিষয় আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে এই যারা শূন্য তস্বীকার করে তাদের ধারণা হচ্ছে রসুল সাল্লাহ বক্তব্য লিখে যান নাই রসুলের পর যা বক্তব্য এসেছে লোকেরা নিজেরা সংকলন করেছে তৈরি করেছে রাসুলসমের নামে কথা যদিও হাদিস লিখতে রসুল্লাহম সাহাবিদেরকে নিষেধ করেছেন কিন্তু রসুল সাল্লাধানের সাথে সাথে এবং সাহাবিদের কাছে মুখস্থিত ছিল তা নয় বরং সংকরিত এবং মুখস্থ দুইটাই ছিল আর যেহেতু আল্লাহ রাসুল বক্তব্য এই জন্য সেটাকে সত্যিকার ভাবে গুরুত্ব দিয়ে মুখস্থ করেছেন ফলে যেভাবে রসুল বলেছেন কাছে তারা সেটা পৌঁছে দিতে এটি আমাদের কাছে এসে সংকুলিত সেখানে কোন ধরনের এটা হাদিসের বিষয় সত্যিকার হাদিস সংকুলনের ইতিহাস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে একদম লোক ছিলা ভাতা মুখস্ত করতে পারে না যারা তারা ইমাম বোকারী রহমতুল্লা স্বরক্ষ হাদিস করছেন বিশ্বাস করবে কিভাবে আপনি বলেন সম্ভব কিনা এই লোকের কাছে ঠিক না ভাতা মুখস্ত করতে পারে না এলাকায় থেকে এটা বলবে কিন্তু এই পৃথিবীতে এমন ব্যক্তিও রয়েছে যে বিশ হাজার নতুনের হাফিজ একটি জন্য একটা দুটো অসংখ্য মতনের হাফেজ মানে এরকম ব্যক্তি পৃথিবীতে এখনো বর্তমান হয়েছে ওই জাহেলদের মানে মাথার মাথা আর যারা আল্লাহর কিতাবের হাফেজ তাদের মাথা এক হবে কিনা এত মাথায় বুঝতে করতে পারবে না এর জন্য চিন্তা করে নিজের উপরে যে না কিভাবে এটা এগুলো ফালতু কথা এবং ইন্তকাল এর পরে কিছু মৌলিক মাস আলাদা মধ্যে মতবিরোধ তৈরি কিছু মৌলিক মাস আলাদা মধ্যে মতবিরোধ তৈরি হন তো মধ্যে প্রথম যে মত বিরোধ করলো সেটা হচ্ছে এটা মূলত আল্লাহ তালার বড় একমতের মধ্যে অন্তর্ভুক্ত যে ইখতলাফের শেষ পর্যন্ত পর্যন্ত এই যে ভয়াল পরিণতি এই পরিণতি এই উম্মাদের কাছে কেমত পর্যন্ত বিদ্যমান থাকবে এবং এই উম্মাদ জন্য খেসারত দেবে এটাই মূলত সেই ইখতারা এদের মধ্যে ইমামতমাত আপনারা বুঝেন রাষ্ট্রের নেতৃত্ব এটা কে নেবে আনসার এবং মহাজের দুটি গ্রুপ হলো মহাজে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন তারা চিন্তা করল যেহেতু রসুল সবচেয়ে কাছের মানুষ ছিল তারা চিন্তা করল যে মহাজের যারা আছে যারা আজকে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে তারা হয়তো কালকে থাকবে না যেহেতু এখন আর হিজরতের বিধান নেই তা হয়তো তাদের বাড়িঘরে চলে যাবে তাদের আত্মীয় স্বজনের কাছে চলে যাবে সুতরাং কিন্তু আল্লাহ তাল বড় মেহির বাণী শেষ পর্যন্ত এই ইখতলাফকে রক্তাক্ত এখতলাফে পরিণত করেন নাই এটাকে মুসলিম উম্মার অথবা সুস্লাম রক্ত দিয়ে ইসলামকে তাদের রক্ত প্রবাহিত দীর্ঘায়িত হল না সকিফে সাহেদার মধ্যে ওই দিনেই আল্লাহ রাবুল আলমিন সমাধান করে দিলেন্লাহ যদিও একদল রাফেজি সম্প্রদায় এটি ধারণা করে থাকে যে আলিমরা বিতরে ব্রেজি আল্লাহ সেদিন যেহেতু উপস্থিত ছিলেন না তিনি বায়াত করেন নাই এবং এ ধরনের বক্তব্য দিয়ে আবুকর জেলা খেলাফতের বিষয়কে কলুষিত করার চেষ্টা করে এটি রাফ্রিজিদের একেবারেই একান্ত বক্তব্য এবং বানাউট বক্তব্য কারণ আলিম না বিতরে ব্রেজি থেকে তালু থেকে আদৌ পরমানী সাব্যস্ত হয়নি তিনি আবুকরা জিলাতলাফতের ব্যাপার বায়াত গ্রহণ করেন নাই বরং এটি সাব্যস্ত হয়ে তিনি বায়াতের বিষয়টি স্বীকৃতি দিয়েছেন তিনি ফলে মুসলিম ও মার মূলত যে সমস্ত বিষয়ে মুসলমানরা সবচেয়ে বেশি আজকে বিপর্যস্ত বিপদগ্রস্ত সমস্যাগ্রস্ত এবং রক্ত প্রবাহিত হচ্ছে তবদ সবচেয়ে মৌলিক বিষয় বুঝতে পেরেছি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েই এখন সবখানে ধন এবং মুসলমানদের রক্ত আজকে প্রবাহিত হচ্ছে মূলত এর উপর ফলে আল্লাহ হয়েছে তাদের রক্ত আল্লাহ তালা প্রবাহিত করেন নেই এই ঘটনার কারণে আল্লাহ মেহরবানি করেছেন এই আখতালাবটুকু ওই সাকিফ এবারে মধ্যেই আল্লাহ আলী নিষ্পত্তি করে দিলেন এবং সেখানে ফেসলা হয়ে গেল এর মাধ্যমে সাহাবিদের যুগে যে এখতালাব গুলো হয়েছিল অধিকাংশই তাৎক্ষণিকভাবে যেহেতু তারা খুব তার প্রান্তে ছিলেন নবী সালের কাছে ছিলেন এই এখতালাব প্রভাব সৃষ্টি করতে পারে নাই আরেকটি বিষয় হচ্ছে সেখানে মুনাফেকদের কোন বড় ধরনের নেটওয়ার্ক কাজ করতে পারেনি এটা তো আল্লাহ রাসুম সাহাবিদ আমাদের মাঝে যেমন মুনাফেকরা খুব সহজেই নেটওয়ার্ক নিয়ে নিতে পারে বুঝতে পারেন কিনা কিন্তু এটা তো সম্ভব ছিল না কারণে সেখানে কি হয়েছে ওই মুসলিম হুম্মার রক্ত প্রবাহিত হয়েছে সেখানে আল্লাহ রাসুল সাল্লামের অত্যন্ত কাছের নাতি তার নাতি মোসাইন একটা শহীদ হয়েছে এটি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আলোচনার মধ্যে আসবো ইফতার এই বিষয়টি আলেমদের সূর্যতের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সূর্যতের প্যাখী এই সমস্ত মাত্র এলাকা থেকে কখনো কখনো পারে এবং সেই ক্ষেত্রে ঘটলে লোকদের বিভ্রান্তির কোন কারণ নেই সেটা বিভ্রান্তি হিসেবে বিবেচিত হবে না তবে আমাদের কাজ আছে আমাদের মহল্লা একটি যে আদান দিয়ে নামাজ হয় এখন প্রশ্ন মসজিদ যা বার কি এখানে পাওয়া যাবে হ্যাঁ নামাজ করলে ফুজিরত পাবেন নাকি এবং জামাত বুঝতে পেরেছেন কিনা মসজিদের ফজিলত আপনি পাবেন গোটা পৃথিবী মসজিদ মসজিদ যদি দূরে হয় তবে কি এখানকার হক বেশি হবে মসজিদ দূরে হোক কাছে হোক আপনি যদি এখানে জামাত হয়ে থাকে এখানে সারাদা করতে পারবেন আসে না চাইলে কিছু অস্তিত্ব আল্লাহ না চাইলে কোন কিছু অস্তিত্বে আসে না এ কথা সত্য যেহেতু মানে ইজাদের জন্য অস্তিত্বে আসার জন্য মজিদ মানে অস্তিত্ব দানকারীর প্রয়োজন রয়েছে তিনি হচ্ছেন আল্লাহ সভান হতো কোনো সন্দেহ নেই কিন্তু এর অর্থ এই নয় যে মৌজিদ যিনি অস্তিত্ব দান করেছেন আর মৌজুদ যেটা অস্তিত্ব এসেছে না, মসজিদ মানে যিনি অস্তিত্ব দিয়েছেন যিনি অস্তিত্ব এনেছেন আর মৌজুদ হচ্ছে ওই বস্তু যাকে অস্তিত্ব আনা হয়েছে যদি ওই মৌজুদ মসজিদের অংশ হয়ে থাকে তাহলে মসজিদ অপরিপূর্ণ বুঝতে পেরেছেন কিনা তাহলে মসজিদ অপরিপূর্ণ আমরা আলোচনা করেছিলাম হয়তো আপনার কি প্রোগ্রামে ছিলেন কিনা আমি জানি না অজাতুল রুজুদকে ইস্তেহাদের বিষয় বলার আমি বলেছি আল্লাহ রাবুল্লাহ অস্তিত্বের সাথে সম্পৃক্ত বিষয় এটি সম্পূর্ণরূপে বিভ্রান্তি এটি মানে ইতিহাদের তার মধ্যে আনার কোন অবকাশ ইস্তাপ হতে নেই কারণ ব্যাখ্যা করা এবং এই দুটি কাজ কিভাবে পার্থক্য করব সিফাদের উপরে আমাদের আলোচনা হয়েছে আলোচনাটা শুনে ব্যাখ্যা করা যদি প্রবৃত্তির ভিত্তি করেন এটা এটার নাম হচ্ছে অপব্যাখ্যা বুঝতে পেরেছেন এটার নাম হচ্ছে তাহারিফ আর যদি কোরআন এবং হাদিসের প্রকৃত যায় করেন তাহলে এটা ব্যাখ্যা ঠিকই আছে তারা যেটা বুঝে সেটা বুঝলেন যেমন আদৌ কি আল্লাহিন কোথাও তার দিয়ে দলিল এটা বুঝিয়েছেন কি যেটা আল্লাহর ক্ষমতা বোঝানো হয়েছে যদি তা না হয় তাহলে মনে করতে হবে যে আপনার এই ব্যাখ্যা শুদ্ধ নয় এই ব্যাখ্যা শুদ্ধ নয় এটা অপব্যাখ্যা আল্লাহর নিকটে থাকা মানে জ্ঞান দ্বারা নিকটে থাকা এটাকে এটা তাহারি নয় এটা আল্লাহ মানে আল্লাহ প্রথমে বলেছেন শেষে বলেছেন যদি পেরেছেন কিনা সুতরাং আইন মের কথা প্রথম শেষে থাকার কারণেই এটা হচ্ছে মূলত আল্লাহ রব্বুল আলমিনের কোরআন করিমে বক্তব্যের মূল কথা এখানে কথা বলা হচ্ছে আল্লাহ তারা কথা বলেন যে না মানে আমি নিজেই চলে আসছি আয়াতের শুরু থেকেই পড়লে এটি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আসসালাম আলাইকুম কিছু তরুণ যুবকদের মধ্যে একটি ধারা দেখা যাচ্ছে যে তারা দাবি করছে হানাফি তারপর মানে তরি করতে মানে এগুলো কি তারা মানে মোহাম্মদ রসুর দাস অসুবিধিকে থেকে সম্পর্কিত করতে অসুবিধাটা কোথায় এই বক্তব্যের কোন অর্থ নেই মানে আমি ফিকে হলাম হানাফি আকে দেবি এগুলো কোনো অর্থ নেই এগুলো বিভ্রান্তি কথা ফিকে হানাফি হওয়ার কোন দরকার নেই আপনার আপনি হাদিসের অনুসরণ করবেন আর এটা একটা বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ইসলামের মধ্যে আকিদা এবং ফেক দুটাকে বিচ্ছিন্ন করে দেখার কোন সুযোগ নেই বুঝতে পেরেছেন কেন সুযোগ নেই পর্যন্ত দেখি আমাদের এই দাসের মধ্যে হয়েছে কিনা এতদিন পর্যন্ত দেখি কি কারণের সুযোগ নেই কি কারণের সুযোগ নেই বলতে পারবে এখানে দেখি মানে মানে কেন আকিদা এবং ফেক কে ভিন্ন করে দেখার সুযোগ নেই ইসলামের মধ্যে না আমরা আমাদের এই আকিদার ক্লাস গুলোতে ফায়দা হয়নি তো সময় নষ্ট করলাম মনে হয়েছে যেটা কিছু হ্যাঁ কারণ আমাদের প্রত্যেকটি আমার এই অংশ কারণ আমার আপনার আকিদা খারিজ করিনি শুধুমাত্র মর্জিয়ারা খারিজ করেছে বুঝতে কি না। বিচ্ছিন্ন করে নেই আমল মোস্তফার ইমান ইমানের অংশ ইমানের মধ্যে সুতরাং এ পার্থক্য করার কোন সুযোগ যে আমি আকিদার আর ফের মধ্যে খালাফি এই সমস্ত কথা দীর্ঘ আলোচনা বিষয় কোন স্ত্রীর দুইটা জান্নাতি স্বামী থাকলে তিনি কার সাথে জান্নাত যাবেন এই মাছার আবার এখানে জিজ্ঞেস এটা ছোট ছোট মাছ না তিনি তার শেষ স্বামী যেই শেষ স্বামীর সাথে জানাতি হবে রসুল হাদিসের বক্তব্যের বাদে সাব্যস্ত হয়েছে নবীররা যদি নিষ্পাপ হয়ে থাকলে নিষ্পাপ হয়ে থাকলে ইব্রাহিম চাঁদ আবারও বর বলেছিলেন কেন তারাকে বড় বলেছিলেন কেন এতে কি তিনি মুশ্রিক হয়ে যান না ইব্রাহিম ইসলাম নবীর আসুল নিষ্পাপ এই কথা আমরা এভাবে বলেছি যে আল্লাহ আব্বুর আলমিনা পড়াশোনা করে তখন কি কোন কিতাব পড়ানোর জন্য ইজাজা লাগে তারা কি ইজাজা নিয়ে কিতাব পড়ানোর জন্য ইজাজার কোন প্রয়োজন এখন নেই যেহেতু কিতাব পরে বুঝতে পারলে দেখা যায় তারা কোন একটি মাঝাবের ফেক্ষা পড়ে অন্যান্য কিতাব পড়ে এতে কি আমরাও কি একই পথন করতে পারি কোন মাঝাবের কিতাবও পড়তে পারেন তারপরে ফেফর সন্ধ্যা যেগুলো আছে সেগুলোও পড়তে পারেন একটি মেয়ে ও এক বছর তিন মাস বয়সের একটি ছেলে রয়েছে উভয় সিজারিয়ান বেবি আমি আবার গল্প ধারণ করেছি টুয়েন ব্রুন আঠারোশ গ্রাম দেখে ডাক্তা বলেছেন দুটি নিতে গেলে আমার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমার স্বামী এই সন্তান বারণ করছে ইসলামী গর্বপাতব যদি আপনি কনফার্ম হয়ে থাকেন যে সন্তানরা সুস্থ আছে এবং এদের কোন ধরনের সমস্যা নেই তাহলে আপনার জীবনে ডাক্তার ঝুঁকি বহন করার কোন অধিকার রাখে না আল্লা তালাই সবচেয়ে ভালো হেফাজতকারী আপনি আল্লাহ ভরসা করেন এটা আপনার জন্য উত্তম হবে ডাক্তারে কোনোদিন করে সে আমাদের এই ঘণ্ডিতে আসতে পারবে না শিল্পী ডাক্তার কি করতে পারবে ডাক্তার কি জানে ডাক্তারের কাছে আল্লাহ তালা কি সেই ঝুঁকির জ্ঞান দিয়েছে আলুকেল্লা এবং তার চাচা আবু তালাবের মধ্যে সুলসালী ইসলাম চাচা হিসেবে তার সাথে সম্পর্ক সুসম্পর্ক বজায় রেখেছেন চাষা হিসেবে সুসম্পর্ক বজায় রাখা যতটুকু দরকার ততটুকু তিনি করেছেন কিন্তু অমুসলিম হিসেবে তার প্রতি তার কাজের প্রতি রাসুলসল্লাহ ইসলামের সমর্থন ছিল না শেষ শেষ আমি শেষ কাজ হাদিস গুলোতে সাহাবা তাবি তাবি দ্বারা সংরক্ষিত হয়েছে কিন্তু হৃদয়া ফুতুআ আলমগিরি ইত্যাদি গ্রন্থ গুলিকে আবু হানিফার কথা গুলি কি ধারাবাহিক রক্ষিত হয়ে আর কি বোঝায় নিজেদের মতো বাস্তবায়ন করার জন্য হাদিস দিয়ে কোরআন না বুঝার চেষ্টা করে কোরআন বা অনেকের কোরআন দিয়ে হাদিসের সত্যতা নিরূপণ করতে চায় এ সম্পর্কে না এরা বসুষ্ট যারা মানে হাদিস দিয়ে কোরআন কোরআনকে অপরীক্ষা করতেছে অথবা কোরআন দিয়ে হাদিসকে অপর্যাখা করতেছে বলতেছে যে যদি কোরআন সাপোর্ট না করে হাদিস না এগুলো কারণ আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের অনুরূপ দেওয়া হয়েছে কোরআন এবং কোরআনের অনুরূপ দেওয়া হয়েছে জিনের আসর সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই ঘটলে চিকিৎসা জিনের আসর মানে জিনের মাধ্যমে লোকেরা বিভিন্ন ধরনের কাজ করিয়ে থাকে এটি আছে কোন সন্দেহ নেই কিন্তু এই কাজটুকু বেশিরভাগ শির্কের মাধ্যমে মধ্যে বলেছেন মোদিনায় বিশ্ববিদ্যালয় যে পড়ার নিয়ম কি মোদিনায়া ইউনিভার্সিটিতে আপনি ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি দরখাস্ত করার যে সিস্টেম আছে সেই সিস্টেমে দরখাস্ত করলে মোদিনা ইউনিভার্সিটি ভর্তি হতে পারবেন আজ আসল লোকের মহাম্মদা কমিশন